আনাস ইবনু মালিক রদিল্লাহ তালাহুতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম এবং জায়দ ইবনু সাবিত রদিল্লাহ তু আল্লাহ সাহারি খেলেন যখন তারা দুজন সাহারি শেষ করলেন তখন নবী সাল্লাল্লাহু আল্লাহ সালাম সালাদ দাঁড়িয়ে গেলেন এবং সালাত আদায় করলেন কতাদ রহমতুল আলাইহি বলেন আমরা আনাস ইবনুল মালিক রদ্দিল্লাহ তু আল্লাহকে জিজ্ঞেস করলাম তাদের সাহারি সমাপ্ত করা এবং ফজরের সালাত শুরু করার মধ্যে কি পরিমাণ ব্যবধান ছিল তিনি বললেন কেউ পঞ্চাশ আয়াত তিলওয়াত করতে পারবে এতটা সময়